আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ। نحمدوহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анфуসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুযলিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান قال المؤلف رحمه الله تعالى والعقل مولود اوتي كل انسان من العقل ما اراد الله تفاوتون في العقول مثل ذره في السماوات ويطلب من كل انسان من العمل على قدر ما اعطاه من العقل وليس العقل باكتساب انما هو فضل من الله تبارك وتعالى সম্মানিত দিনই ভাতৃমন্ডলী আল্লাহ রাহমিনের প্রশংসা এবং চোদ্দশো তেতাল্লিশ সিজির মোতাবেক সাতাইশ সাত অগাস্ট দুই হাজার একুশ আমাদের ধারাবাহিক আলোচনা সার্ভসন্না কিতাব থেকে এমামাংশার রয়েছে আলোচনায় আসবে সংক্ষেপে প্রথম বিষয় হচ্ছে মানুষের আকল মানে বিবেক বুদ্ধি এটি पक्ष जा विवेक ना किार्जित बस तुम एक सप ये तो मतटी मत रही ना आल्लर সৃষ্টিগত এরকম বিষয় নয় যা প্রাকৃতিক বিষয় আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন যাকে যতটা বিবেক বুদ্ধি দিয়েছেন ততটাই এরকম নয় বরং মানুষ সেটা অর্জন করতে পারে সেটা বৃদ্ধি করতে পারে বাড়াইতে পারে যেমন এলম হাসেল করা জ্ঞান আকলের জায়গায় আপনি বলেন এলম এলমটা প্রাকৃতিক নয় যে যখন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ওইভাবে এলএম দিয়ে সৃষ্টি করেছেন না মানুষ ধীরে ধীরে ধীরে শিখে ধীরে ধীরে শিখে আমরা পরবর্তীতে বছর পেছনের খাতাগুলো যখন দেখেছি নিজের খাতা দেখে নিজে হেসেছি এত ভুলভাল লিখেছি ছাত্র জমার কথা বলছে তার মানে নিজেই যে কত এগিয়ে গেছি পড়াতে এই সব বিষয়গুলি আমরা বুঝতে পেরেছি তাহলে এটা সবার জন্য আপনারা যারা দিন শিখছেন এই বয়সে যখন দিনের কোন জ্ঞান ছিল না ইসলাম কোনো জ্ঞান ছিল না আর ইমান আর ইসলাম এগুলি ঠিক করে হয়তো বলতে পারতেন তারপরে আরো যে বিষয়গুলো রয়েছে মৌলিক বিষয় রয়েছে এহসান मौलिक विषय मानुपार्जित बस्तुत बस्तु मानुष अर्जन करते गला मानस विवेक बुद्धि एट अर्जन करा जा এটা সৃষ্টিগত বিষয় যেভাবে যাকে যতটা আল্লাহ বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন এই দেখা যায় যে কিছু লোক আছে মোটা হুস বুঝেন মোটা হুস না ও করে অনেক বড় শিক্ষিত হয়ে গেছে ডাক্তার হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে হয়তো আলেম হয়ে গেছে কিন্তু হুস মোটা মোটা বুদ্ধি পুরুষদের মধ্যে আছে নারীদের মধ্যে আছে আর কিছু আছে বড়ই চালাক চতুর লেখাপড়া করেনি কিন্তু এম এ পাসকে বড় বড় কে ও করবে ওর বুদ্ধি দিয়ে না অনেকের উপস্থিত বুদ্ধি খুব বেশি আছে উপস্থিত এইসব আল্লাহ রব আলমের পক্ষ থেকে সৃষ্টিগত বলছেন ওয়াল আকলো এ আকল সম্পর্কে আকল মানে হচ্ছে বিবেক বুদ্ধি মানুষের বিবেক বুদ্ধি হচ্ছে সৃষ্টি সৃষ্টিকৃত যেমন ঠিক তেমন ইসানিকে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে মানে আল্লাহ দিয়েছেন মা আর আদাল যতটা আল্লাহ চেয়েছেন যাকে যতটা চেয়েছেন এই অনেকেই যথেষ্ট রাখে দিনের কিন্তু মানুষ বিবেক বুদ্ধির ক্ষেত্রে একই অপর থেকে तफात रही सबाकम विवेकुद्धि नर्राफिस आकाश समूह जर्राह क्षुद्र क्षुद्र कड़ को छोट ठीक ओरकम ही आकल চেয়েছেন এই জন্য যার একবার বিবেক বুদ্ধি নাই সে পাগল পাগল কাছ আল্লাহ আমলে চাননি কলমে উঠিয়ে নিয়েছেন সারা জীবন সে মানুষের বিবেক বুদ্ধিটা অর্জিত বস্তু নাই কামাই করা জিনিস না একটা সময় কামাই করা অর্জন করা বা উপার্জন করা উপার্জিত বস্তু না যেমন টাকা উপার্জন করে মানুষ পকেটে একটা টাকা ছিল না দেখা গেছে একসময় অনেক টাকার মালিক উপার্জন করছেন আকালটা মানুষটা বিবেক বুদ্ধি এসব উপার্জন করার বস্তু নয় যদিও মানুষের অভিজ্ঞতার সাথে কিছু কিছু হয় একটু চোখ খুলে কিন্তু কথা হচ্ছে তারপরও আল্লাহ যতটা বিবেক বুদ্ধি দিয়েছেন সেটা হয়তো সুন্দর হবে কিন্তু সেটা মারানো সম্ভব নাই আল্লাহ রব আলমিন এটা যেভাবে সৃষ্টি করেছেন ওইভাবেই সবই অনুগ্রহ কিন্তু কিছু আছে যেগুলোতে মানুষ নিজে মেহনত করলে এগিয়ে যেতে পারে লেবার হয়ে এসেছিলেন কিছুই জানতেন না গাড়ির স্ট্রেই ধরতে জানতেন না কম্পিউটার ছুঁতে জানতেন না অন অফ করা জানতেন না কম্পিউটার শিখেছেন গাড়ি শিখেছেন ড্রাইভ করছেন আর কত রকমের কাজ করছেন মোবাইল না মোবাইল জানতেন কিছুই জানতেন না ছোট মোবাইলগুলো চালাতে জানতেন না সব শিখলেন এগুলো আল্লাহর অনগ্রহ কিন্তু সেগুলি মানুষ বৃদ্ধি করতে পারে বাকি বিবেক বুদ্ধি যেটা আঁকলে বিষয় হচ্ছে জেনে রাখো যে আল্লাহ রব্দুল আলমিন বান্দাদের এক অপরের ওপর দিন দুনিয়ার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কাউকে ওপরে করেছেন কাউকে নিচে বিভিন্ন স্তর করেছেন দিনের ক্ষেত্র দুনিয়ার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে প্রথম দিনের ক্ষেত্র হচ্ছে এলম এলমের ক্ষেত্রে সবাই যারা আলেম সবাই রকম নাই অত তফাত রয়েছে দিনের ক্ষেত্রে একটা হচ্ছে এলমের পরে আমল আমলের ক্ষেত্রে সবাই এক রকম নাই একই মায়ের পেটের ভাই একজন তাহা যুদ গুজার ফরোজ তো আছে ফরজ সালাত আখলাখ খুবই ভালো আর একজন আখলাখ খারাপ একই মায়ের পেটের ভাই একজন দানশীল আরেকজন কৃপন একটা পয়সা বের করতে চায় না আরেকজন মার্শাল্লাহ সবাইকে দিচ্ছে তিন নম্বর হচ্ছে সবাই সমান না সবাই যদি সমান হইতো আর মদিন বা আর আরব থেকে যারা লেখাপড়া করেছে ইসলাম সমর সবাই যদি দায়ী হতো একই রকমের দায়ী হতো তাহলে দুনিয়া বিশাল একটা বিপ্লব আছে আসত সামান্য কিছু করছে সব ধৈর্য ধারণ করা ধৈর্যের একটা দিক অটলতা অটল থাকা অবিচল থাকা দুনিয়া কতই গাল দিক আমি পিছপা হবো না আমার আমি করে যাবো আহমদুলিল্লাহ করছি তো গাল দিয়ে থামাতে পারে আল্লাহ রাব্বু যেদিন থামিয়ে দিবেন সেই থেমে যাব আর যে যতদিন আল্লাহ থামাননি ততদিন থামব না কত গাল দিবে আল্লাহ রাব্বু আলামিন তো প্রস্তুতি আছেন ধরার জন্য আল্লাহ ধরবেন আল্লাহ যখন চাইবেন ধরবেন দুনিয়াতে চাইলে দুনিয়ায় ধরবেন আল্লাহর ইচ্ছে আখেরেতে চাই আল্লাহ আখরে ধরবে সীমা লঙ্ঘনকারী কিন্তু আমি ধৈর্যের সাথে দাও দিতে থাকবো এই ক্ষেত্রে সবাই সমান না কাউকে একটা গ্যাল দেন চুপ হয়ে যাবে মানুষের কাছে বিতর্কিত হইতে চাই না ধরি মাছ না ছুঁই পানি চাকরিও করি কেউ সবাই যেন হাতিয়া তো সবাই যেন বলে ভালো ভারত বাংলাদেশ পাকিস্তানের এরকম বহু হ্যাঁ হুজুর কিছু বলবো না শিরিক বলবো না ভুল বলবো না এটা চরম এটা খারেজিদের কাজের কিছু বলবো না সব পজিটিভ পজিটিভ তবলি জামাত তারপরে যারা বিশাল গ্যাদারিং করতে চায় জামাত ইসলামী এদের কাজ হলো সবকে জমা করো মৌলানা মদুদি তরিকায় ছিল সব জমা করো মৌলান্তর আছে অডিও ক্যাসেট আছে আমার কাছে দেশে আমার লাইব্রেরিতে আছে যে কথাটি বলেছে আলহামদুলিল্লাহ মেরি জামাত মে হার তবকা কে লোক সব স্তরের লোক আছে সব দলের লোক আছে বলছে যে মেরি জামাত মে টাকা আছে দেশে তো ক্যাশের জামা হয়ে যায় আর দেখার খুব স্রোত নাই দেশে গেলে এত ব্যস্ততা থাকে কিন্তু সময় অডিওর যুগ ছিল তখন আমি মোদিয়া থেকে নিয়ে ইউনিভার্সিটিতে মার কাছে সৌর দাওয়া ছিল এক সময় এটা নাম চেঞ্জ হয়ে গেছে ওখান থেকে যাতে কেউ নারাজ না হয় এই জন্য পাঁচ দিন সাত দিন ব্যাপী চট্টগ্রাম আর কথা আমরা সব পীরের বিরোধী নয় আমরা হকানি পীর মানি কে নারাজ হবে যে অসন্তুষ্ট হইতে আসবে যদি ফুরফুরা আপনারা যদি জনপুরি অসন্তুষ্ট হইতে আসে কি বললা ভণ্ডপীর বলছো বলছো আপনাদের তো ভণ্ড বলিনি আপনাদের তো কানি আপনারা সব ঠিক আছে বড় হেকমত এই হচ্ছে হেকমত আসলে এই হেক দিয়ে দুনিয়া সুন্দর হইতে পারে সংগঠন করিডোরে কিন্তু ক্ষমতায় গেল আছাড় দিয়ে ফেলেছে জি ক্ষমতায় কোনদিনই নেই ভাবে বাতিল ক্ষমতায় সে টিকতে দেবে না ইসলামের দোহাই দিয়ে দুনিয়ার ক্ষেত্রে কম বেশি একজন মাস্টার ডিগ্রি করে এসে চাকরি পায় না বেচারা হয়তো অথবা তার হাজার দু হাজার মাসে আর একজন অশিক্ষিত আপনাদের অনেকে আছে অনেক আছে কিছু জানে আচ্ছা এটা জানলা করেন কাউকে ছোট করেছেন কাউকে বড় করেছেন কাউকে সুস্থ কাউকে অসুস্থ হ্যাঁ কাউকে সুখী কাউকে দুঃখী কাউকে এই যে কাউকে ছোট করেছেন বড় করেছেন দিন দুনিয়ার ক্ষেত্রে এটি আল্লাহর পক্ষ থেকে সুবিচার নেই বিচার কারণ আল্লাহর কোন এহসানটা করে রেখেছেন যে আল্লাহর আপনার হক আছে আল্লাহ আপনার মাথা থেকে পর্যন্ত এবং আপনার যত নিয়াম সমস্ত কিছু আল্লাহর সব তো আল্লাহ কোনটা নিয়ামত তুমি অস্বীকার করবে যে কোনটা আল্লাহর নয় আর কোনটা তুমি মূল্য দেবে মূল্য ধরা শুরু করেন বিক্রি করা শুরু করেন তো কেউ যদি আপনাকে বলে যে তোমার একটা কেটে নেব এক লাখ একটা চোখ নেবেন হ্যাঁ জিভা আছে ওটা নিয়ে নেবো কেটে নেবো এক লাখ চলো দেবেন বলা যাবে না যারা আল্লাহ জুল করেছেন ওলা অথবা আল্লাহ পক্ষ নিয়েছেন হ্যাঁ যেমন নিজের দলের পক্ষ নিয়ে নেই জুলুম করে দেয় ঘুষ বিভিন্ন স্তরে প্রশাসনে যারা আছে অথবা যারা আদালতে আছে অনেকে ঘুষ সবকে সমান করেছে তাহলে সে বেদাতি না মমিন কাফেরকে কে সমান করেননি আল্লাহ মোমিনকে সম্মানিত করেছেন যদিও দুনিয়া ধন কাফের কি হয়তো বেশি দিয়েছেন ভোগের সামগ্রী বেশি তার কাছে আছে এটাও তার জন্য পরীক্ষা এটাও তার আজাব বেশি হওয়ার কারণ ফজিলত দিয়েছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন আসি এবং অনুগত কে যে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে সে হচ্ছে অনুগত আর যেই ব্যক্তি ভুল থেকে সুরক্ষিত মাসুমা গুন আলহামদুলিল্লাহ ভুল থেকে বেঁচে আছেন আর এক একটু যদি ভুল হয়ে যা সাথে সাথে তবা করছেন তৈনিক করেছেন তার উপর যেই ব্যক্তি মাসুম নে যেই ব্যক্তি সুরক্ষিত আল্লাহর পক্ষ থেকে পাপাচার থেকে তাকে আল্লাহ শ্রেষ্ঠ দান করেছেন আল্লাহ যেটা করেছে আদুলম্বিন এটা আল্লাহর পক্ষ থেকে সুবিচার দিয়ে রেখেছেন যে পাপ করারও ক্ষমতা দিয়ে রেখেছেন কিন্তু সে করে না সেই জন্য তাকে আল্লাহর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তা আল্লাহর পক্ষ যেমন আপনাদের এখানে দিন শিখার জন্য বসার ক্ষমতাটা নিজের ক্ষমতা কিন্তু স্বাধীনভাবে এসেছেন আস্তিন শিকত এই এইজন্য আল্লাহ রব আলমী সুবিচার করেছেন যা কিছু করেছেন আল্লাহর অনুগ্রহ ইউতি মাইয়া যা কে আল্লাহ দেন সবকিছু আল্লাহ সৃষ্টিকে আল্লাহ আরে আমাকে আপনাকে যে টাকা দিয়েছে সেটা তো আমানত আসলে তো আল্লাহর দান ওইটাই কিন্তু আল্লাহ রব্দুল আলমিনের পৃথিবীতে মানুষ যত মোকাত অ সব আল্লাহর সুতরাং আল্লাহ কিছু আছে যে আপনাকে দিতে হবে আমি দিলাম পাঁচজনকে দিলাম আপনাকে দিলাম না গেছে না এমন তো যে আপনার অধিকার ছিল সমান সমান আর আপনাকে কম দিয়ে দিলাম এটা যদি মানুষের ক্ষেত্রে হয় বলার অধিকার থাকে আমি যাকে দিলাম যা ইচ্ছে না তারপরে বলছেন যে যেকোনো মুসলিমের হিতাকাঙ্ক্ষী হইতে হবে উপদেশ দিতে হবে कल्याण कमना करते हैं नसिहांक्षी हवा मैं कल्याण कमना सार्विक मंगल कमना कर पड़ा কোন মাদাসায় পড়াবো অমুক মাদ্রাসায় পড়ানো যাবে আর সেটা হচ্ছে বেদাতি মাদ্রাসা তাহলে আমার দায়িত্ব কি আছে সে যদি বলে বেদাতি মাদ্রাসাকে সহিয়া মাদ্রাসা খেয়ানত করলো সে বিশ্বাস ঘাতুক কথা বুঝতে না আলোকের বুঝে রাখেন এত সহজ বিষয় নাই যে আমি কিছু দোস্ত লুকিয়ে রেখে দিলাম এরকম কাজ করে যে কেউ করুক না কেন আমি করি আর অন্য কেউ করুক মতামান এবং আদিন হচ্ছে নাম কল্যাণ কামনার নাম হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম আমি যেখানে আমার ছেলেকে আমার মেয়েকে বেদাতি পড়াবো না তাহলে আপনাকে কি করে বলবো যেখানে বলবেন আল্লাহ যেন উজার তো অভিযোগ দান করেন কিন্তু যারা দুনিয়া দার তাদের কথা আলাদা আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করুক যারা দুনিয়ার গরজে দিনকে কোরবানি করে দিছে জবাই করছে সে লাঞ্ছিত আল্লাহ দুনিয়াতেই করুক অথবা আখেরা তো অবশ্যই করবে তাদেরকে জিহ্লার না হালাল নয় মানে হারাম আর তুমি তাকে মিসগাইড করে দিলে হ্যাঁ ভুল বুঝিয়ে দিলে তাহলে তুমি তার হিতাকাঙ্ক্ষী হলে না তার কল্যাণ কামনা করলে না কোন মুসলিমের জন্য নসিহত উপদেশ অথবা কল্যাণ কামনাকে লুকিয়ে রাখা হালাল নয় হারাম আপনি ভালই করতে পারতেন কিন্তু ভালোই করলেন না এটা সার্বিক সার্বিক জীবনে জীবনে। একটা লোক অপরিচিত এখানে এসছে আর আসার পরে বলছে যে ভাই এখান থেকে খোবার যাব একটু রাস্তাটা দেখি তো আপনি চেনেন রাস্তা আমি জানি না ক্ষেমাত করলেন আপনি করলেন না দিন উন্নয়নের হিতাকাঙ্ক্ষী হইলেন না হিতাকাঙ্ক্ষী হইতে হবে বেদাতি মুসলিম হইলেও হিতাকাঙ্ক্ষী হইতে হবে হিতাকাঙ্ক্ষী মানে কি তার বেদাত কি বেদাত বলতে না বেদাত কি বেদাত বললেই তো সংশোধন করবে সিরিকে শিরিক বললেই তো সংশোধন করবে পাপির আমি বেদাতি যতগুলি আছে নিয়ত পড়ে আর কত কি বেদাত করে হ্যাঁ সবে মেয়ে রাজা শয়েবাদ করে তাদেরকে বেদাত মুক্ত করার চেষ্টা করব এটা হচ্ছে কল্যাণ কামনা নাসী দিন দিনের ক্ষেত্রে একটা কি হবে তাদের হ্যাঁ ঘৃণা আমার ঘৃণা হবে অথবা আমি সমোচনা পাত্র হব হ্যাঁ এইরকম বিভিন্ন অজুহাত রয়েছে বৃহৎ স্বার্থে সবকে একসাথে করবেন করবে না তুমিও বেদাতে থাকবে না আমিও সৈন্যতের অনুসারী হবো তুমিও সন্ন্যতের অনুসারী হব আমিও তৌহিদ অনুসারী হবো তুমি তৌহিদ প্রতিষ্ঠা করবো আস তাই এলাকা লেমাতি সবাই আমি না বে পার্লা পয়েন্টে আল্লাহ আসতে বলেছেন হেতাকাঙ্ক্ষী হওয়াকে দরদি হওয়া কে কল্যাণ কামনা গসাল মুসলিম তাহলে সে প্রতারণা ধোকাবাজি আর কেউ যদি মুসলিমদের সাথে দিন ইসলামের সাথে কেউ প্রতারণা করে বা ধোকাবাজি করে খেয়ান ফাঁকাত তাহলে সে আল্লাহর সাথে খেয়াল করলো রসুলের সাথে খেয়ালত করলো এবং মমিন মুসলিমদের সাথে খেয়ানত করলো তার একটি ভুল কথার জন্য একটি হক কথা লুকিয়ে দেওয়ার জন্য কত লোক যে বেদাত করে ফেললো কত লোক যে বেদাতি মাতার ছেলে ছেলেমেয়েদেরকে ভর্তি করে দিলা। খেয়ালত করলো না আল্লাহর সাথে খিয়ানত কারণ বিভ্রান্ত হইল ও ওর ছেলের মেয়েরা আর রসুর উল্লাহ সাথে খেয়ালত সন্নত শিখতে পারলো না বেদাত শিখে আসলো আর সন্নত বেদাত সব একাকার করে আমল করা কি মনে করলো যে এটাই ঠিক আছে এটা হচ্ছে বৃহৎ उदेश्य ड्रा देते कत लोक क्षतिग्रस्त हमारे अल्लाह तबारा बसिर अल्लाह तबाराला सर्वश्रोता सबकू शर्वदा सबकिन सबकू शर्वज्ञ सबकि اگلی بیش کی آیت روی چھے جمان سورہ حاجی اللہ مانس মানুষকে শুধু মানুষকে না সমস্ত س আছে এই মানুষ তোমরা তো ইনকাম করতে পারো আর তোমরা তো সঞ্চয় করে বছরকে কে বছর খাবে এতটা জমা করে রাখতে পারো চাল ডাল ইত্যাদি টাকা পয়সা একশো বছর খাবেন এমন লোক আছে পয়সা পয়সা টাকা পয়সা জমিয়ে রেখেছে কিন্তু এমন ও আছে পশু পাখি আছে রাতে সকাল হইতে হইতে হজম আবার বেরোবে আবার খুঁজব আল্লাহ কাহা আল্লাহ রিজিদার কি মানুষ যখন একেবারে শিশু মাতৃ থেকে ভূমিষ্ঠ হয়েছে তারপরে যেমনই বাচ্চা তার আগে কিন্তু একটু দুধ পাওয়া ছিল না মায়ের স্তন্নে কিন্তু যেমনই বাচ্চা ভূমিষ্ঠ হলে এখন দুধ লাগবে তখন দুধ নামা শুরু হয়ে গেছে া সবচেয়ে বেশি গজব প্রাপ্ত আল্লাহ মকজুব আলিমের জন্য আল্লাহ কেও ছাড়িনি তারা গাল দিতে সুর উল্লাহ কেও তো ফোন করতে চেষ্টা করেছে কয়েকবার চেষ্টা করেছে কদে আলিম আল্লাহ আন্নাল খালকা ইয়াসু নাহ আল্লাহ ভালো করে জানেন যে সৃষ্টি জগতের বহু মানুষ আল্লাহ তাদের সৃষ্টি করার আগে জানেন সৃষ্টি করার আগেই জানেন যে এই সৃষ্টি করলে কি করবে আবুঝালকে সৃষ্টি করলে কি করবে না যত যুগে যুগে কাফের এসেছে আর আছে আর আসবে সবার সম্পর্কে আল্লাহ সৃষ্টি করার আগেই জানেন কেমন সৃষ্টি করলেন তাহলে কাফের আল্লাহ করতেন না এটা আপনার কথা না আল্লাহর সৃষ্টি তো আল্লাহর রহস্য রয়েছে আবার এটা হয়নি যে জানা ছিল একরকম আর উল্টো হয়ে গেল আমাদের ক্ষেত্রে হয় না হয় না জানা ছিল যে এই লোকটা তোমার আল্লাহ ভালো আমার ধারণা ছিল এই লোকের মতো কোনো লোক নেই মানুষ কিন্তু আসলে বাস্তবে কিছুদিন পরে উদঘাটিত হইল জানতে পারা লোকটা তো ভালো না হচ্ছে না হচ্ছে না আল্লাহ এল মহিম তাদের সম্পর্কে আল্লাহ যে জানেন এটা বাধা দেয়নি আল্লাহকে আলহাদ ইসলাম যে তাদেরকে ইসলামের জন্য রাস্তা দেখাবেন ইসলামের হেদিকে হেদায়ত করার জন্য রাস্তা নবী দেখাবেনা যেন আবু জহালের কাছে নবী পাঠাননি আল্লাহ তো জানে যে আবু জহাল কোনোদিন ইমান নিয়ে আসবে না তারপর আবু তালেব কোনদিন হেদায়ত হবে না আবু আহ কোনোদিন হেদায়ত হবে না আল্লাহ জানছেন তারপর রসুল উল্লা সাল্লামকে কি একদিনও নিষেধ করেছেন যে এদেরকে বলবে না কোনো লাভ নেই না কখনো না ফেরাউন আরো স্পষ্ট এটা ফেরাউন সম্পর্কে আল্লাহ জানেন না যে কোনোদিন ইমানি আসবে না তারপর আল্লাহ জানছেন যে যতই নরম ভাষা বলো তাও কাজ হবে না তারপর লাইয় নাম দুই ভাই যখন যাচ্ছেন তখন দিবছন্দে অন্য রয়েছে দুই ভাই যে নরম ভাষায় কথা বলবে আলিহিম এবং আল্লাহ তাদের উপর অনুগ্রহ করেছেন কারামান ওয়াজুদান যারা হেদায়ত হয়েছে তাদের আল্লাহ বিশেষ কাছাকাছি সবগুলির অর্থ কারামুদান্দি অর্থ কাছাকাছি সব অনগ্রহ পূর্ব আল্লাহর যাবতীয় প্রশংসা একটি আর বিষয় রয়েছে ছোট্ট সেটা হচ্ছে মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় তখন মানুষকে তিন সুসংবাদ দেওয়া হয় তিন তিন রকম সুসংবাদ দেওয়া হয় মানে এক একজনকে তিন রকম নয় তিন শ্রেণীর মানুষ রয়েছে তিন শ্রেণীর মানুষ রয়েছে কাউকে এইরকম সুসংবাদ দেওয়া হয় কাউকে রকম কাউকে রকম তিন রকম সুসংবাদ দেওয়া হয় বলছেন রাখো আন্নাল বেসারাত মতে মৃত্যুর সময় যখন মানুষ মৃত্যু মুখে পতিত হয় তখন তিন ধরনের সুসংবাদ হে আল্লাহর প্রিয় আল্লাহর দোস্ত সুসংবাদ না বেড়েজ আল্লাহর সন্তুষ্টির যে আল্লাহ তোমার উপর রাজি আছেন সবচেয়ে ভালো মানুষ যারা সবচেয়ে ভালো মমিন তাদের জন্য এই সুসংবাদ ওই ওকালো আর কাফের আর মুসলিম সমাজের যারা জাহান্নামি অস্থায়ী জাহান্নামী আর মুসলিম সমাজে যারা স্থায়ী জাহান্নামী মানে কাফের মতো ইমান ভঙ্গ করে দিচ্ছে তাহলে মুসলিম সমাজেও দুই রকম জাহান্নামী হবে ইস্তায়ী জাহান্ন হবে যারা ইসলাম ভঙ্গ করেছে বড় শির কুপুরি করে নাস্তিক তারপর বড় শির করে মারা গেছে আর যারা বিভিন্ন পাপড় গুঁড়ো কাবিরাগোনা করেছে আর তবা করেনি তাদেরও অস্থায়ী শাস্তি হবে তো এইরকম লোকদেরকে কাফের দের বিশেষ করে আর কাফেদের পিছনে পিছনে যারা চলেছে তাদেরকে সুসংবাদ দেওয়া হবে এটা আবার কু সুসংবাদ মন্দ সুসংবাদ কোরআনের ভাষায় অলঙ্কার ছেলে মেয়ে আছে কার ছেলে আছে ছেলে আছে না কোনো সময় ছেলে খুব কষ্ট দিয়েছে বা রাগ মানে মানে এমন কিছু করেছে যাতে রাগ হয়ে গেছে ধরেন তখন মহিলারা বেশি বলে পুরুষরা বলতে পারে বলতে পারে যে তুই তুই তোকে তোকে মজা দেখাবো কিসের মজা ভাষার অলঙ্কার তোকে মারব না বলে আয় তোকে মারব একজন বল আরেকজন বলছে আয় তোকে মজা দেখাব। কোনটাতে বেশি ই আছে। কোনটাতে মজা দেখাব। বোঝা গেছে না ভাষার অত আছে তার সাথে আল্লাহর দুঃশন সুসংবাদ নাম কিসের বেগা দাবিল আল্লাহ গজবের আল্লাহর ক্রোধ আল্লাহ সবসময় রেগে তোমাদের উপর অন্য জাহান্নের সুসংবাদ নাও জাহান্নামের সুসংবাদ আগুনের সুসংবাদ তৃতীয় শ্রেণীর মানুষ যাদের যাদের গোনহা আছে হিংসা আফান হাতে সরে আল্লাহ চাইলে মাফ করে দেবে আল্লাহ চাইলে শাস্তি দেবে যারা গোনহার বোঝা নিয়ে মারা গেছে যা দেখেন যে নেই অনেক আছে অন্তরে সততা আছে মাফও করে দিতে পারেন আবার শাস্তিও দিতে পারেন কবর থেকে শুরু হবে এই শাস্তি ওই মৃত্যুর সময় থেকে আর তারপরে দিতে অনেক তৃতীয় শ্রেণীর মানুষকে আবশেরি আবদাল্লাহ হে আল্লাহর বান্দা যেহেতু সে আল্লাহর বান্দা ছিল কিন্তু নাফার মান বান্দা ছিল না হে আল্লাহর বান্দা সুসংবাদ নাও কিসের জান্নাতের জান্নাত আছে কিন্তু বাদাল ইন্তশোধ নেওয়ার পর বাদাল এখ মানে বাদাল রাজাব শাস্তির পরে কি হলো মরণের সময় হ্যাঁ মরণের কষ্ট যন্ত্রণা ছাড়াও ফেরেস্তাদের ধমক আর তারপরে জাহান্নাম পর্যন্ত জাহান্নামের রাজাব হইতে পারে হাসরের মাঠে ঘামে হাবুডুবু করেছে আর কত কষ্ট পেয়েছে তারপরে মানুষের প্রত্যেকের মৃত্যুর পূর্ব মুহূর্তে তিন ধরনের সুসংবাদ হয় কাউকে আল্লাহ সন্তুষ্টি আর জাহ্নাতের সুসংবাদ কাউকে আল্লাহর গজব আর জাহান্নের সুসংবাদ আর কাউ কিছু শাস্তি পানিশমেন্ট পাবে তারপরে জান্নাত পাবে কিন্তু হ্যাঁ কিছু আদা খেয়েছো স্বাদ পেতে হবে আদা খেয়েছো স্বাদ পেতে হবে তারপরে এখানে আজকের আলোচনা শেষ হল ও সালামা মোহাম্মদ